এই আলোচিত হবে আজকের পর্বে আলোচনা হচ্ছে আকাবার দ্বিতীয় শপথ নিয়ে এই ঘটনাটি ইসলামের ইতিহাসের একটা মাইল স্টোন শপথ ইসলামের অগ্রযাত্রাকে নতুন এক মোড় ঘুরিয়ে দেওয়াটি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তবে তার আগে আমরা মদিনায় কিভাবে ইসলাম প্রবেশ করল তার সারসংক্ষেপ আবারও জেনে নেই সাক রহিমাহুল্লাহ বলেন যখন আল্লাহ তালা ইচ্ছা করলেন তার দিনকে বিজয় করবেন তার নবীকে সম্মানিত করবেন এবং তার নবীকে দেয়া প্রতিশ্রুতি পূর্ণ করবেন তখন হজের মৌসুমে তিনি তার নবীর সাথে কিছু আনসারি লোকদের সাক্ষাৎ করালেন এই ঘটনাটি ঘটে হিজড়ির দশম বছরে মদিনার ছয়জন লোকের সাথে আল্লাহ রসুল সাল্লু আলহামের দেখা হয় এবং তারা এক সাক্ষাতেই ইসলাম গ্রহণ করে তারা মুসলিম হয়ে মদিনায় ফিরে যায় তবে যাওয়ার আগে পরের বছর আবার রসলসালু আলি ইসলামের সাথে সাক্ষাৎ করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে যায় সেই ছয়জন মুসলিম মদিনায় দাওয়াতের কার্যক্রম শুরু করেন তাদের হাতে বেশ কিছু লোক মুসলিমও হয় পরবর্তী বছরে তারা তাদের প্রতিশ্রুতি অনুসারে আবার রসুল্লাহ আলাইস্লামের সাথে দেখা করতে ফিরে আসেন তবে এবার আসে মোট বারো জন তাদের মধ্যে জন খাজরাজ গোত্রের আর দুজন আওয়াস গোত্রের এই বারো জন আল্লাহ রসুলসালু আলা কাছে আনুগত্যের শপথ বা বায়াত করেন এই শপথ গ্রহণ হয়েছিল আকাবায় আর এই ঘটনা আকাবার প্রথম শপথ বা বায়াতার উলা নামে পরিচিত এই বায়াতের টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আমরা আগে আলোচনা করেছি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 মুসআ ছিলেন মক্কা থেকে আগত আর তার স্থানীয় কারো সাহায্যে প্রয়োজন ছিল মদিনার যেই মানুষটি মুসআ কে সর্বতভাবে সাপোর্ট দেন তিনি হলেন আস আদ এবং জুরারা মুসআ এবং আসআ তাদের দুইজনের ছড়িয়ে ব্যাপকভাবে এবং উল্লেখযোগ্য পরিমাণ লোক ইসলাম গ্রহণ করে কিন্তু একটি ঘাটি হিসেবে মদিনা তখনও প্রস্তুত হয়নি কারণ মদিনার নেতৃস্থানীয় লোকেরা তখনও মুসলিম হননি আমরা আগেই বলেছি মদিনায় ছিল দুটি মসজিদ পোত্র খজরাজ এবং আউস। এই দুটো গোত্রের মধ্যে যুদ্ধ চলত সমানে রাজনৈতিক এমন যে যদি দুটো গোত্র হতে পারে তাহলে তারা একটা শক্তিশালী রাজনৈতিক এনটিটিতে পরিণত হবে সম্ভবত সেই বিষয়টি উপলব্ধি করেই খাজরাজ গোত্রের আসাদ আওয়স গোত্রের দুই নেতৃত্বশীল ব্যক্তিকে টার্গেট করেন তারা হল উসাইদিন খোজাইর এবং জাহাদ বিন মোয়াজ তাদের দুজনকে বলা চলে আওয়াস গোত্রের প্রমিনেন্ট ফিগার্স তারা দুজন মুসলিম হওয়ার অর্থ হচ্ছে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 আমাদের মধ্যে কিছু লোক ছিল মুসলিম আর কিছু লোক ছিল অমুসলিম আমাদের মুসলিম দলের নেতা ছিলেন বারা এবিন মারুর তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব তিনি আমাদের কাছে অর্থাৎ মুসলিমদের কাছে এসে বললেন আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এই ব্যাপারে তোমাদের মতামত জানতে চাই তোমরা আমার সাথে একমত হবে কিনা আমি জানি না আমার মতামত হল সালাতের সময় কাবা ঘরকে পেছনে রাখতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না বারা বিন মা আর কাবাকে পেছনে রেখে সালাত আদায় করতে অস্বস্তি করেছিলেন। সে সময় মুসলিমদের কিবলা ছিল জেরুসালামে অবস্থিত আলাহ আকসা মসজিদ ঘরকে তখনও মুসলিমদের কিবলা হিসেবে নির্ধারণ করা হয়নি আর এই কারণে মদিনায় বসে জেরুসালামের দিকে মুখ করে সালাত আদায় করতে গেলে কাবাঘর তাদের পেছনে পড়ে যেত এই কারণে বারা বিন মারুরের মধ্যে অস্বস্তি কাজ করছিল কাব তাকে বললেন আল্লাহর রসুল জেরুসালামের দিকে মুখ করেই সালাত আদায় করেন সুতরাং আমরা তার বিপরীত কাজ করব না বারা বললেন আমি কাবা ঘরের দিকে মুখ করেই সালাত আদায় করব এরপর থেকে তিনি কাভা ঘরের দিকে মুখ করে সালাতদায় করতে শুরু করেন তারপর তারা মক্কায় এসে পৌঁছলেন বাড়া তার ভাতিজা কা বেবিন মালিককে বললেন ভাতিজা আমাকে রসুল উল্লাহ সাল্লামের কাছে নিয়ে চলো সফরে কিবলা পরিবর্তন করা ঠিক হয়েছে কিনা সেই ব্যাপারে আমি রসুলুল্লাহকে জিজ্ঞেস করব তোমরা তো আমার কাছে অনুমোদন দিলে না তাই আমার খটকা হচ্ছে চলো রসুল জিজ্ঞেস করে দেখি আমার কাজটা ঠিক হয়েছে কিনা কাআব মক্কার এক লোকের কাছে রসুল্লাহ কোথায় আছেন জানতে চাইলেন সে বলল আপনারা কি রসুল্লা সাল্লু আলিয়াকে চেনেন কখনো তাকে দেখেছেন কাব বললেন না তাকে আমরা চিনি না সে বলল আচ্ছা তার চাচা আব্বাস এবং আব্দুল মোত্তালেবকে চেনেন কাব বললেন হ্যাঁ আমরা তাকে চিনি সে বলল তাহলে আপনারা মসজিদুল হারামে প্রবেশ করলে দেখতে পাবেন যে আব্বাসের সাথে একজন লোক বসে আছেন তিনি রসুল আমরা মসজিদে প্রবেশ করে দেখলাম আব্বাস বসে আছেন তার সাথে রসুল্লাহ সাল্লুসাল্লামও বসে আছেন আমরা সালাম দিয়ে তার কাছে গিয়ে বসলাম আল্লাহ রসুল সাল্লু আমাদেরকে দেখে আব্বাসকে তার কুনিয়া নামে ডেকে জিজ্ঞেস করলেন আবুল ফাদল আপনি কি এই দুজন মানুষকে চেনেন আব্বাস বলল হ্যাঁ চিনি ইনি হলেন বাড়াইবেন মারুর তার করছেন নেতা আর ইনি হচ্ছেন কা আবে বিন মালিক রসুল্লাহ সাল্লু আলিয়া বললেন কবি কাহাব নাকি কাব এ মালিক ছিলেন একজন বিখ্যাত কবি এজন্য আব্বাস যখন কেউ ছিলেন তখন কিনা। এই ঘটনায় আমি কখনো ভুলব না কাব এবেন মালিকের কাছে এটা একটা বিশাল ব্যাপার ছিল যে রসুল্লাহ সাল্লু তাকে আগে থেকে চিনতেন রসুল্লাহর সাথে এটা ছিল তার প্রথম সাক্ষাৎ যে সাক্ষাতের এই মুহূর্তের জন্য এতদিন অপেক্ষা করে আসছিলেন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 তাকে সালাত আদায় করার সময় কাবাকে পেছনে রাখতে হতো না কাবা ঘরকে সামনে রেখে তিনি জেরুসালামের দিকে মুখ করে সালাত আদায় করতে পারতেন কিন্তু মজার ব্যাপার হল হিজরতের পর রসুল্লাহ সাল্লাইও ঠিক একই অনুভূতি হয়েছিল যা হয়েছিল বারাবিনের তিনিও কাবাকে পেছনে রেখে সালাত আদায় করতে অস্বস্তি বোধ করছিলেন এটা ঘটেছিল মদিনায় কাব বর্ণনা করেন এরপর আমরা রসুল্লাহ সাল্লু আল্লাহিস্লামের সাথে ওয়াদাবদ্ধ হলাম যে আমরা আকাবায় আইয়ামে তশরীফের মাঝামাঝি সময় তার সাথে সাক্ষাৎ করব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 তিনি ছিলেন উহুদের বিখ্যাত শহীদ উহুদের ঘটনায় তার ব্যাপারে আমরা আরো জানব ইনশাআল্লাহ অবশেষে সেই নির্ধারিত রাত এল মুসলিমরা এক দুজন করে ছোট ছোট দলে আঁকাবায় যেতে শুরু করেন পুরো ঘটনাটি ঘটছিল গোপনে তা চাচ্ছিল না তাদেরকে কেউ দেখে ফেলুক একসাথে সত্তর জন লোকের একটি দল রসুল সালু আলিয়া সাথে দেখা করতে গেলে বিষয়টি জানাজানি হয়ে যাবার সম্ভাবনা ছিল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 প্রশ্ন আসতে পারে অমুস্তিম হওয়া সত্ত্বেও কেন আব্বাস সেখানে উপস্থিত ছিলেন কারণ আব্বাস এবং আব্দুল মুতালিব ছিলেন রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের চাচা এবং বনু হাসিম গোত্রের একজন মুরব্বী মুশ্রিক হওয়া সত্ত্বেও তিনি রসুল্লর সাথে থাকতে পছন্দ করতেন এবং তার সকল কার্যকলাপের দিকে লক্ষ্য রাখতেন আবু তালিবের মৃত্যুর পর মক্কায় রসুল্লাহ সাল্লু আলাইস্লামকে যারা নিরাপত্তা দিয়ে যাচ্ছিল আব্বাস ছিলেন তাদের মধ্যে একজন তাই তিনি নিশ্চিত হতে চাচ্ছিলেন যে তার ভাতিজা যখন মক্কা ত্যাগ করে যাবে তখন যেন সে নিরাপদে থাকে আর এ কারণেই রসুল তাকে বৈঠকে অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন একজন প্রতিনিধি হিসেবে আব্বাস বৈঠকে উপস্থিত থেকে গোত্রের সন্তানদের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছিলেন আর প্রশ্ন আসতে পারে চাচা আব্বাসের নিরাপত্তা কি যথেষ্ট ছিল না যেখানে আবু তালিব তার চাচা হিসেবে এতদিন নিরাপত্তা দিয়ে আসছিলেন অনেকের মতে নিজ কর্ত্রের লোকেদের কাছে আবু তালিব সম্মানিত ছিলেন তাদের উপর যেমন প্রভাব প্রতিপত্তি ছিল তার অন্য ভাইদের তেমনটা ছিল না তাই বয়োজ্যেষ্ঠতার জন্য আবু তালিব যেভাবে মোহাম্মদ সালু আলিয়াকে রক্ষা করতে পেরেছিলেন নিশ্চিতভাবেই আব্বাস সেভাবে পারতেন না তিনি ছিলেন যুবক তবুও তার সাধ্যমতো চেষ্টা করে হিজরতের আগ পর্যন্ত নবীজি সাল্লাহু আলিয়াকে নিরাপত্তা দিয়েছিলেন আব্বাসের বক্তব্য শেষ হওয়ার পর আনসাররা বললেন আপনার কথা আমরা শুনেছি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 সৎ কাজের আদেশ আর অসৎ কাজ নিষেধ করবে আল্লাহর পথে হক কথা বলে যাবে এবং এ ব্যাপারে নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না আমি যদি তোমাদের কাছে আসি তাহলে আমাকে সাহায্য করবে আমাকে হেফাজত করবে সেভাবে যেভাবে তোমরা নিজেদেরকে নিজেদের স্ত্রী ও সন্তানদেরকে হেফাজত করো এই অঙ্গীকার ছিল আকাবার প্রথম বায়াতের অঙ্গীকারের চেয়ে এক ধাপ বেশি তখন তারা কেবল মুসলিম হওয়ার অঙ্গীকার করেছিলেন কিন্তু এবার আরও একটি বিষয় যুক্ত হয়েছে আল্লাহ রসুল সাল্লু আলহ্লামকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া নিরাপত্তা দেওয়া মানে কার্যত এটা ছিল রসুল্লাহর জন্য যুদ্ধের বায়াক এটা ছিল আত্মরক্ষামূলক প্রতিরোধের জন্যী তিনি যা চান তিনি তা পরিষ্কার ভাষায় আনসারকে জানিয়ে দিলেন কোন অস্পষ্টতা তিনি রাখলেন না তিনি তাদেরকে জানিয়ে দিলেন তিনি শুধু নিরাপত্তার খাতিরে মোদিনে আসছেন না বরং তিনি আল্লাহ নবী তাকে সবার মেনে চলতে হবে এবং একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করা চলবে না তারা যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে ভয় করে তাহলে তিনি তার মিশন নিয়ে এগোতে পারবেন না রসুল্লাহ সাল্লাহ আলি আসালাম এমন একটি মিশনে নেমেছেন যেই মিশন সফল করতে হলে নিজের জীবন বিলিয়ে দেয়ার মানসিকতা থাকা চাই আনসার দেখে এই কথাটি বুঝাতে চাচ্ছিলেন রসুল্লাহর কথা শুনে ইবেন মারুর রাজিয়াল্লাহ আনহু সবার প্রথমে উঠে দাঁড়িয়ে গেলেন রসুল উল্লাহর হাত ধরে বললেন সেই সত্তা শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন আমরা আমাদের স্ত্রীদের যেভাবে রক্ষা করি আপনাকে ঠিক সেভাবেই রক্ষা করব হে আল্লাহ রসুল আপনি আমাদের বায়াত করান আল্লাহর কসম আমরা তো প্রজন্মের পর প্রজন্ম ধরে এক যোদ্ধা জাতি বারা রবিআ কথা শেষ না হতেই আবুল হাইসাম এ তাইহান যিনি ছিলেন মদিনার প্রথম দিকের একজন মুসলিম তিনি দাঁড়িয়ে গেলেন তিনি ছিলেন খুব বুদ্ধিমান এবং ইমানদার একজন মানুষ তিনি বললেন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 থাকবেন। এবং কথা রেখেছিলেন মদিনা শেষ পর্যন্ত হয়েছিল আল্লাহ রসুলের শহর যাই হোক রসুল্লাহ সাল্লাহু আলহামের মুখ থেকে এই চমৎকার কথাগুলো শুনতে পেয়ে নবীজির হাতে বায়াত করার জন্য আনসাররা যখন তাদের হাত এগিয়ে দিতে শুরু করেন ঠিক তখন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 ইমানের চেতনায় উজ্জীবিত হয়েই আজকে বায়াত করতে এসেছেন তারা আসাদ দিয়ে বললেন আমরা বায়াত করব এবং আমরা কখনো ভঙ্গ করব না আনস্তারা ছিলেন অসম্ভব দৃঢ়পত্যই তারা প্রচন্ড দৃঢ়তার সাথে অঙ্গীকার করেছিলেন তারা জানতে চাইলেন আপনাকে রক্ষার বিনিময়ে আমরা কি পাব তারা বলতে চাচ্ছিলেন নিজেদের ধন সম্পদ কুরবানি করে হলেও আপনাকে রক্ষা করে যাব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 তিনি শুধু তাদেরকে একটি জিনিসের ওয়াদা করেছেন তা হল জান্নাত আনসারদের চোখে এই বায়াত ছিল একটি লাভজনক ব্যবসা তারা এই সুযোগ হাত ছাড়া করেননি তারা দুনিয়ার সম্পদ কিংবা ক্ষমতা চাননি তারা শুধু জান্নাতের অঙ্গীকারে সন্তুষ্ট ছিলেন এই বায়াত শেষ হবার পর আল্লাহ সুলসাল্লু আলিয়া কিছু মানুষকে মোদিনার দায়িত্বশীল হিসেবে নির্ধারণ করে দিলেন কেবেন মালিকের বর্ণনায় আল্লাহু আলহ আসাল্লাম বললেন। আমাকে তোমাদের মধ্য থেকে বারো জন প্রতিনিধি নির্বাচন করে দাও তারা তাদের সম্প্রদায়ের উপর দায়িত্বশীল হবে তারা খাজরাজগোত্র থেকে নয় জন এবং আওয়াজ গোত্র থেকে মোট তিন ইসলামের ইতিহাসে এই বারোজন নকিব রূপে পরিচিত এ বিন বলেন ওই বারোজন হলেন পূর্বোল্লিখিত আবু উমাম আসাদ এ বিন জুরারা সাি আবদুল্লাহ এ বিন রওয়াহা পূর্বোল্লোখিত রফি এ বিন মালিক ইবিন আজলান বারা এ মারুর আব্দুল্লা এ আমর পূর্বোল্লিখিত উবাদা সামিদ উবাদা এবং মনজির এবেন আমর এই নয়জন হলেন খরাজ গোত্রভুক্ত আওস গোত্রে ছিলেন তিনজন তারা হলেন উসায়দেন হুজাইর সাংবাদ আব্দুল মনজির আলহ আসাল্লাম এই জন নকিবের উদ্দেশ্যে বলেন নিজ নিজ সম্প্রদায়ের জন্য আপনারা এক একজন দায়িত্বশীল ও জিম্মাদার যেমন হাওয়ারিগন ঈসা আল্লাহ ইসলামের পক্ষ থেকে নিজ নিজ সম্প্রদায়ের জন্য জিম্মাদার ছিলেন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 হে তাবু ও গৃহের অধিবাসী বৃন্দ এক নিন্দিত লোক এবং তার সাথে কতক ধর্মত্যাগী লোকদের ব্যাপারে তোমরা কোন ব্যবস্থা নিবে কি তারা তো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছে একমত হয়েছে রসুল্লাহ আলিম বললেন এই চিৎকারকারী হল আকাবার ঘৃণ্য আজীব জিন সে ঘৃণ্য বংশজাত এমনি হিসাম বলেন শয়তানকে ইন আজিব বলা হয় রসুল্লা সাল্লু আলিহাস্লাম আরো বললেন হে আল্লাহ দুঃশ্মন আমরা তোকে এই সুযোগ দিব না এর এরপর রসুল্লাহ সাল্লাম বললেন এবার সবাই নিজ নিজ তাবুতে ফিরে যাও আব্বাস এবং বললেন ইয়া রসুল্লাহ যে মহান সত্তা আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম আপনি চাইলে আগামীকাল ভোরে আমরা তরবারি নিয়ে মীনাবাসীদের উপর অভিযান চালাতে পারি রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বললেন না এখনও আমরা সে বিষয়ে আদেশপ্রাপ্ত হইনি সবাই বরং তাবুতে ফিরে যাও এর পরেও কোন না কোনোভাবে বায়াতের এই সংবাদটি কোরআসদের কাছে পৌঁছে যায়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 তোমাদের সাথে যুদ্ধ করা অন্য সব আরব গোত্রের সাথে যুদ্ধ করার চেয়ে আমাদের কাছে বেশি অপছন্দনীয়। কুরাইশরা জানত যে আউস এবং খাজরাজ গোত্র কোন সহজ প্রতিপক্ষ নয় তারা ছিলেন নরাকযোদ্ধা আওস ও খাজরাজ গোত্রের মুসলিমরা চুপ করে থাকলেন তারা কোনো উত্তর দিলেন না উত্তর দিল আওস আর খাজরাজের মুশ্রিকরা তারা বলল কই এরকম তো কিছু হয়নি আমরা তো কখনো মুহাম্মদের সাথে দেখা করিনি গোত্রের মসরিক সদস্যরা জানতোই না যে গোত্রের মুসলিম সদস্যরা আল্লাহ রসুলসাল্লাস্লামের সাথে দেখা করেছে গোপন বৈঠকের ব্যাপারে তাদের কোনো ধারণা ছিল না তারা বারবার বলছিল যে তারা মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করেনি কেবের মালিক বলেন আমরা মুসলিমরা চুপচাপ করে একে অন্যের মুখের দিকে আর চোখে তাকাচ্ছিলাম আমরা কোনো কথাই বলিনি কিন্তু কোরাইসদের মন থেকে কোনোভাবেই সন্দেহ দূর হচ্ছিল না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 এই কথা শুনে হারিস মন খারাপ করে বলল তুমি আমার জুতা নিয়ে কথা বলছ এতই মূল্যবান আমার জুতা লাগবে না এই জুতা এই বলে সে পা থেকে জুতা জোড়া খুলে কাব এবেন মালিকের দিকে ছুড়ে মারে আবু জাহির বলে আহ থামোতো কাব তুমি তো এই যুবককে খেপিয়ে তুলছ তার জুতা তাকে ফিরিয়ে দাও কাব বললেন না আমি এগুলো ফেরত দেব না এটি আমার জন্য ভালো লক্ষণ আমি যুদ্ধক্ষেত্রে এই জুতা পরে যাব কাব সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিলেন কিন্তু এত বড় ঘটনা গোপন থাকবার নয় কিছুদিন পর মোদিনার মুশ্রিকটা জেনে গেল বায়াতের আকাবার শপথের কথা আমরা আগেই বলেছি মদিনার সিনিয়র নেতা আবদুল্লাহ উবাই তখনও ইসলাম গ্রহণ করেনি সে নামে মাত্র মুসলিম হয়েছিল বদর যুদ্ধের পর যখন তার কোনো আর উপায় ছিল না আসলে সে ছিল মোনাফিক সে যখন আকাবের শপথের কথা শুনল সে বলল এত বড় ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানলাম না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 এজন্য আল্লাহ রসুল সাল আলিমকে মেনে নেওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না অন্যদিকে কোরআশিকরাও আবিষ্কার করল যে আকাবা সেই রাতে আসলেই মদিনার মুসলিমরা আল্লা রে রক্ষা করার শপথ করেছে তারা বিষয়টা স্টপ করার জন্য মরিয়া হয়ে উঠল তাই তারা আকাবা সেই রাতে অংশ নেয়া বারো জন নকিবের জনকে গ্রেফতার করল এবিন কাসির বর্ণনা করেন আমাদের লোকজন মিনা ছেড়ে চলে গেল অন্যদিকে কোরাইশের লোকেরা এই ঘটনা সম্পর্কে গোপনে খোঁজখবর নিল তারা ঘটনার সত্যতা উদ্ঘাটন করলো। তারা আমাদের লোকজনকে খুঁজতে লাগল ইস্কির ঘাস সহ সাথে ধরে ফেললো। মুজির বেন আমর যিনি বনু সায়েদা এ বেন কাব এ বেন গোত্রের মিত্র ছিলেন তাকেও তারা খুঁজে পেল তারা দুজনেই ওই রাতে নকিব নির্বাচিত হয়েছিলেন কিন্তু মুন্জির তাদেরকে ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে আসলেন তারা সাওয়ারের রশি দিয়ে সাদেবেন ওবাদার হাত দুটো গলার সাথে বেঁধে তাকে মক্কার দিকে যাত্রা করলো।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 এবং মক্কার লোক হারিস এবং আমি একই আচরণ করতাম। লোকটি আমাকে বললো তাড়াতাড়ি নাম ধরে চিৎকার দাও ওদেরকে ডাকো এবং ওদের সাথে তোমার যে সম্পর্ক চিৎকার করে তা সবাইকে জানিয়ে দাও সাজনের কাছে রওনা করল সে তাদেরকে কাবাগৃহের নিকট মসজিদে খুঁজে পেল সে ওদেরকে বলল মক্কা সমতল ভূমিতে খাজরাজ কোত্রের একজন লোককে প্রচন্ড ভাবে মারপিট করা হচ্ছে সে আপনাদের দুজন নাম ধরে ডাকছে তারা বলল লোকটি সে বলল লোকটি হল সাধা জুবাইর মতিম ও হারিস এ বিন হারফ বলল সে তো ঠিকই বলেছে নিজ শহরে সে আমাদের ব্যবসায়ী কাফেলাকে আশ্রয় দিত এবং তাদের উপর কেউ জুলুম করতে চাইলে সে তাদেরকে রক্ষা করত এরপর তারা দুজনে এলো এবং সাদ সাধ রাজিয়াল্লাহ আনহুকে অত্যাচারী কুরাইশদের হাত থেকে রক্ষা করল সাধ রাজিয়ালাহ আনহু আপন পথে চলে গেলেন হজরত সদি আনহুকে যে ব্যক্তি খুশি মেরেছিল সে ছিল সুহায়ল এ বিন আমার এবিন হিসাম বলেন যে ব্যক্তি সাদ সাহুর প্রতি সহানুভূতি দেখিয়েছিল সে হল আবুল মুখতারি এবেন হিসাম সাবাদা ছাড়া পেয়ে গেলেন কোরাইশদের আর কিছু করা থাকলো না অন্তত মদিনার মুসলিমদেরকে তারা কার্যত আটকাতে ব্যর্থ হলো। তাই তারা মনোযোগ দিল রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম এবং মুসলিমদেরকে কিভাবে মদিনা হিজরত করা থেকে আটকে রাখা যায় সেই ঘটনাগুলো আমরা আরেকটি পর্বে আলোচনা করব এতটুকু ছিল রসুল্লাহ আলহ্লাম এবং আনসারদের মধ্যকার বৈঠক নিশ্চিতভাবে বলা যায় এটি ছিল এ যাবৎকল পর্যন্ত সাল্লু আলহামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ইসলাম যেন এই ঘটনার মাধ্যমে উঠে দাঁড়িয়েছিল রসুল্লাহ সাল আলহ্লাম এমন একটি ভূমি সন্ধান পেলেন যেখানে থেকে সুরক্ষিত ও স্বাধীনভাবে ইসলামকে ছড়িয়ে দিতে পারবেন এটি সম্ভব হয়েছিল আকাবার দ্বিতীয় থেকে আমরা কি কি শিক্ষা পাই কয়েকটা পয়েন্ট আকারে আমরা সালাত আদায় করতে শিখেছিলাম আমাদের দিনের জ্ঞান লাভ করেছিলাম এটি রসুল আলিহাস্লামের হিজরতের আগের ঘটনা সুতরাং যেসব ভাই বোনেরা ইসলাম শিক্ষার ব্যাপারে বিলম্ব করছেন এই যে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 তাহলে তার উচিত বসে না থেকে অন্তত এমন কারো সাথে সময় কাটানো যে তার চেয়ে বেশি জানে তেমন যদি না পাওয়া যায় নিদেন পক্ষে বই পড়তে শুরু করে দেওয়া উচিত সময় ধারাবাহিকতা বজায় রাখা জরুরি টাইম পাস করা কোনো অজুহাত হতে পারে না ইবনুল কাই ইম রাহিমাহুল্লাহ বলেন কোরআনের আয়াতগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে জাহান্নামীদের বেশিরভাগ আর্থনাদের কারণ হবে তাদের গরিমসী তারা বলবে হ্যা আল্লাহ আমাদের একবার ফিরে যাওয়ার সুযোগ দিন যাতে আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারি হে আল্লাহ আমাদের একবার পৃথিবীতে ফিরে নিয়ে যান যেন আমরা দান করতে পারি হে আল্লাহ আমাদের ফিরে নিয়ে যান কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে সুতরাং কখনোই ভালো কাজে সুযোগ হাতছাড়া করা উচিত নয় যখন রসুল্লাহ সাল্লাস্লাম আনসারদের কাছে তার চুক্তি শর্তগুলো সম্পর্কে বলছিলেন তখন তাদের প্রশ্ন ছিল বিনিময়ে আমরা কি পাব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 যারা দিন প্রতিষ্ঠার কাজ করতে চায় তাদের মনে রাখতে হবে এই কাজের জন্য আর সে হিসেবেই নিজেদের প্রস্তুত করে নেওয়া জরুরি লোক সাক্ষাৎ করতে এসেছিলেন তার ছাড়াও আর অনেক মুসলিম ছিল যারা হয়তো সেখানে আসেনি কিন্তু বায়াত গ্রহণ করা মাত্রই রসুল্লাহু আলহ্লাম তাদেরকে বললেন বারো জন নেতা বা নৌকাবা মনোনীত করতে অর্থাৎ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 তারা ছিলেন নকিব বা এক ধরনের প্রতিনিধি যারা রিপোর্ট করবেন এবং রসুলাম তাদের মাধ্যমে নির্দেশাবলী পাঠাবেন তার কাজ কখনোই হেলাফেলাভাবে করেননি তিনি ছিলেন পারফেকশনিস্ট বিশেষ করে আক দ্বিতীয় শপথে রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম অনেকগুলো সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিলেন প্রথমত যথাযথ টাইমিং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 আলী এবং আবুবকর রজল্লা আনহুমা তারা দুইজন এই মিটিংয়ের কথা জানতেন তবে তারা ইচ্ছে করেই আসেননি আলীর দায়িত্ব ছিল পাহাড়ের দিকটা পাহাড়া দেওয়া আর আবুবকর পাহাড়া দিয়েছেন রাস্তার দিকটা যেন অতর্কিতে কেউ চলে আসতে না পারে এই তিনজন ছাড়া আর কেউই এই মিটিংয়ের কথা জানতেন না ছয় নম্বর পয়েন্ট পর্যাপ্ত সতর্ক ব্যবস্থা নেওয়ার পরেও শয়তান যখন চিৎকার করে কুরাইসতে জানিয়ে দিল তখন রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম তারাহরও বা ঝোঁকের বসে কোনো সিদ্ধান্ত নিলেন না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 একটি শর্ত হচ্ছে সহজ ও কঠিন উভয় সময় রসুল্লাহকে মান্য করা আরামায়সের সময় আনুগত্য করা যতটা সহজ কঠিন আর বিপদের সময় ততটা নয় হাতে যখন শক্তি আর ক্ষমতা থাকে তখন আনুগত্য করা সোজা কিন্তু দুর্বলতার সময় ত্যাগ স্বীকার করা সহজ নয় নবীজি তাই স্পেসিফিক্যালি দুই ধরনের সময়ের কথাই বায়াতের শর্তে উল্লেখ করেছেন একইভাবে তিনি বলেছেন আল্লাহ রসুলের প্রতি তাদের সাপোর্ট হবে সবরকম অবস্থায় স্বচ্ছল বা অসচ্ছল দুই অবস্থাতে আরেকটি শর্ত ছিল নিন্দুকে নিন্দাকে পরোয়া না করা আল্লাহ সুলসাল্লু আলিহাস্লাম ছিলেন তাদের নেতা তাদের উপদেশদাতা যখন মানুষ ইসলামের বাধ্য হবে অনুগত হবে তখন তাদেরকে ভালো কাজের আদেশ মন্ত কাজে নিষেধ করা সহজ কিন্তু যখন তারা অবাধ্য হবে তখন এই কাজটির জন্য প্রয়োজন ধৈর্য বিপদের সময় বা পরীক্ষার সময় মানুষ চট করে আল্লাহ সুলসাল্লাহু আলিহাস্লামের উপর দোষ চাপিয়ে দিতে পারে তার সমালোচনা করতে পারে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 তাই তারা নবীজির জন্য মদিনার বাইরে গিয়েও যুদ্ধ করেছেন সাহ বলেছিলেন হে আল্লাহ রসুল আপনার জন্য আমরা বারাকাল ঘামাত পর্যন্ত যুদ্ধ করতে রাজি আছি অর্থাৎ কথাটা এমন যে আমরা পৃথিবীর সর্বশেষ প্রান্তে গিয়ে হলেও আপনার জন্য লড়ব আট নাম্বার পয়েন্ট বারা এবেন মারোর ঘটনাটি আমরা আলোচনা করেছি সেখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে যা সিরাজ জুড়ে বারবার এসেছে বারা মক্কার দিকে মুখ করে সালাত আদায় করেছিলেন যদিও তখন পর্যন্ত হুকুম ছিল জেরুসালেম অভিমুখী হয়ে সালাত আদায় করা গোত্রভিত্তিক সমাজে গোত্র কথা মানুষ এক বাক্যে মেনে নিত কিন্তু এবেন মারুর যখন কাবার অভিমুখী হয়ে সালাত আদায় করলেন কেউ তার কথা শোনেনি তিনি একাই কাবার দিকে মুখ করে সালাত পড়েছেন আর বাকিরা জেরুসালেমের দিকে এতে বোঝা যায় ইসলাম গ্রহণ করার সাথে সাথে এই মানুষগুলো কী গভীরভাবে বদলে যেতেন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 যে বারো জনকে নকিব নির্ধারণ করা হয়েছিল সেটা আল্লাহ রসুল সাল্লাহ আলহাম নিজের পছন্দ মতো করেননি বরং কারা হবে নকিব এর থেকে বোঝা যায় রসুল্লাহ ছিলেন বারো জনের মধ্যে নয় জন ছিলেন খজরাজের কারণ খজরাজের মুসলিমরা ছিলেন আউস থেকে সংখ্যায় বেশি এবং দশ নম্বর পয়েন্ট যেই পঁচাত্তর জন আনসার রসুল্লাহু আলহামের হাতে বায়াত করেছিলেন তাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশই আল্লাহ রসুল সাল্লামের যুগে বিভিন্ন জিহাদে শহীদ হয়ে যান যারা বেঁচে ছিলেন তাদের অনেকে ছিলেন বড় মাপের সাহসী মুজাহিদ বদর উহুদে অংশ নিয়েছেন অনেকেই সাবেন হারাম আবু জাবির জাকোয়ান এবেন আদ শহীদ হন উহুদের যুদ্ধে আবদুল্লাহ এবেন রওয়াহা শহীদ হন মুার যুদ্ধে আবু আইয়ুব রোমানদের সাথে যুদ্ধে শহীদ হয়েছেন খাল্লাদবেন সোয়েদ বনু কোরাইজার যুদ্ধে শহীদ হন বিশর এ বেন বারা শহীদ হন খাইবার যুদ্ধে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 আল্লাহ এই মানুষগুলোকে কবুল করে নিন জান্নাতে তাদের সাথে থাকার তৌফিক দান করুন আসহাবিম আলহামদুলিল্লাহ রেইনড মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেঞ্জ মিডিয়া www.youtube.com dot youtube dot org two